মানবতার সমাধান বাংলার দূরের ও কাছের পৃথিবীর বিভিন্ন অবস্থানের যে সমস্ত দর্শক শ্রোতা আমাদের নিয়মিত আয়োজন উপভোগের জন্য দূরদর্শনের সামনে অবস্থান নিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে রসুলুল্লাহ সাল্লি ওসাল্লামের সন্না এর আলোকে ইসলামী রাষ্ট্রের ক্রমধারা বা ক্রমান্বয়ে নেতৃত্বে যে রদবদল হয়েছে ইসলামিক রাষ্ট্রের পরিসর বৃদ্ধির সাথে সাথে नेतृत्वर जे ह्रद बदल हो नियम पद्धति सम्पर् आलोचना करगत पर्व आपन सामने आबू बकरला आनहर नेतृत्व की क्यों आसल नबीजर पर से विषय की उल्लेख कर बरतमान ए धारातरा विस्तारित भावे अपन सामने विषयगुलो परिष्कार कर लक्ष्य आलोचना आनते प्रयास पासी যারা আলোচনায় শেখ আকরাম সুপ্রিয় শ্রোতা আসুন এই বিষয়টি আলোকপাতের জন্য আমরা প্রথমেই যাচ্ছি জামানের আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আলী ও আলহামদুলিল্লাহ গত পর্বে সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লামের পরে আবু বকর রাজি আল্লাহ আনহর খেলাফত বা তার নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করেছেন সেখানে বিভিন্ন ধরনের দলিল যেগুলোকে আমরা বলতে পারি অনেকটা ইঙ্গিতমূলক বা ইশারামূলক দলিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে আবু বকর রাজি আল্লাহনকে পরবর্তী খালিফা নির্বাচন করতে চেয়েছিলেন ওগুলো হল ইঙ্গিতমূলক দলিল এছাড়াও সরাসরি দলিলও সহি মধ্যে এসেছে অনেকটা সরাসরি বলা যায় আল্লা রসুল স্লি সালাম একদিন আয়শাকে বললেন আয়শা উদ্ আবা বকর ও আহাক আব্দর রহমানি তামনা মুহসুল আবা বকর আয়শা তুমি যাও তোমার পিতা আবু ডাকো এবং তোমার ভাই আব্দুর রহমানকে ডাকো আমি লিখে দিয়ে যাব। এ হু এ না মো তেমান তার কারণ আমার মৃত্যুর পর অনেকেই এই পদে আসার আকাঙ্ক্ষা পোষণ করবে তামান্না করবে এই আকাঙ্ক্ষার আমি জড় কেটে দিয়ে যাই ইয়ে আব্লাহ রসুলহ ই ইল্লা বকর অনেক প্রত্যাশী দাঁড়িয়ে যাবে আমার মৃত্যুর পর কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল আবুবকরকে ছাড়া এই পদে কাউকে দেখতে চাই না এটা একটা সরাসরি হাদিস বলা যেতে পারে হাজার রাহেমহল্লা এই হাদিস থেকে সূত্র টেনে নিয়ে এসেছেন মৃত্যুর পূর্বে এরকম একটা কথা প্রচার হয়ে গেছে যেহেতু হাদিসে বর্ণনা আছে। তার মানে শুধু আমরাই তো জানলাম না সাবিরা অনেকেই জেনে গেছিলেন আল্লাহ রসুল সাল্লামের মৃত্যুর পূর্বে অনেকেই কিন্তু ভিড় জমিয়েছিল এবং আল্লাহ রসুল সাইসাল্লামের কাছে বিষয়টা ক্লিয়ার করে চাচ্ছিলো তো সেখানে অনেকেই তো বিষয়টা জানে না আল্লাহ রসুল সাইসাল্লামের যে এরকম একটা ঘোষণা অলরেডি এসে গেছে এটা অনেকেই জানে না যার জন্য আল্লাহ রসুল তখন অস্বাভাবিক অবস্থা ওই সময় কিছুটা হইচই উঠেছিল এখতেলাফ দেখা গিয়েছিল তো আল্লাহ রসুল সালুসলাম সবাকে চলে যেতে বলেছিলেন ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন এরপর আর দেখা গেলো যে যেটা উনি ঘোষণা করেছিলেন ওটা কার্যকর আর হলো না যেটা লিখে দিয়ে চেয়েছিলেন এবং এভাবে ক্লিয়ার করে বলে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রসুল আবু বাকরকে ছাড়া এই পদের পরবর্তী অধিকারী কাউকে মনে করে না অস্বীকার করে আবহাওয়া মানে তো অস্বীকার করে আল্লাহ এবং আল্লাহর রসুল এই পদের জন্য আবু বকর ছাড়া অন্য কাউকে অস্বীকার করে এখানে ইবন হাজার রাহেমা একটা সমন্বয় করেছেন যে এটা জন্য আল্লাহর রসুল সাল আলহি আসাল্লামের হজ নীতির মতোই একটা বিষয় তিনি কেরান করেছিলেন কিন্তু উত্তম বলেছিলেন তামাত্ম হজকে তো উনি তামান্না করেছেন লিখে দেওয়াকে কিন্তু বাস্তবে উনি না লিখে দিয়েই চলে গেছেন এই জন্য অমর খত্তাবর একটা কথা বলেছিলেন তার কাছে যখন ওটা তো পরে আসবে এখান থেকে এই দলিলও পাওয়া যায় অমর ওর খত্তা বলতে আল্লাহন যখন মৃত্যুসজ্জায় তখন ইবনু অমরকে ঠেলে দিয়ে সবাই মিলে বলতেছে তোমার বাবাকে বলো একজন নেতা নির্বাচন করে দিয়ে যাক তো উনি কী বলেছিলেন যদি আমি নেতা নির্বাচন করে যাই তাও আমি আমার সে উত্তম ব্যক্তির অনুসরণকারী হব আর নির্বাচন না করে গেলেও আমার সে উত্তম ব্যক্তির আমি অনুসারী হব তাহলে বোঝা গেল যে রসুল সময় লিখে দিয়ে যাননি ওইটাই উদ্দেশ্য যে আল্লাহ রসুলের আকাঙ্ক্ষার ছিল লিখে দেওয়ার তো আপনার এই স্পষ্ট বিবরণ দ্বারা এবং আরো একাধিক হাদিস দ্বারা জি জি জি এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের একাধিক কর্ম দ্বারা আমরা বলতে পারি খুব বলতে ভাবে যে তিনি না গিয়ে আগে অবাকি আল্লাহ কে আগের বাড়ি পাঠালেন পাঠালেন তারপরে তিনি নিজা যাচ্ছেন হজ করতে ও একটা স্পষ্ট প্রমাণ যে আল্লাহ পরে খালিফা হবেন আমরা এর এরপরেও সম্মানিত দর্শক মন্ডলকে আমরা বলতে চাচ্ছি যে আমাদেরকে তো এখন মানুষ বিভিন্ন ভাবে বুঝাচ্ছে যে আপনারা যদি এই সব পদ্ধতি না মানেন তাহলে আপনাদের কাছে নির্বাচন পদ্ধতি কি আছে আপনারা যে এর বিভিন্ন দোষ উল্লেখ করে এটা খ্রিস্টানদের নীতিমালা বিশ্বের চলছে এই সব নীতিদে আপনারা চাচ্ছেন না তাহলে আপনারা যদি সমাজের নেতৃত্ব না নেন তাহলে সঠিক কথা সমাজে বলবে কে এইভাবে বিভিন্ন কথা আমাদেরকে যারা বলছে নেতৃত্ব নির্বাচনের তাহলে আমাদের কাছে কি থাকে আমরা সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা আগে বলি তারপরে আমরা বোখারি মুসলিম থেকে হাদিস আপনাদেরকে দেখাচ্ছি নির্বাচন পদ্ধতি সেটা হলো এই पद्धति आलो सिलेक्शन मान की गणी बस लोक के निर्धारण करबिपा हिसाब से बर्तमान देखते नाम हल इलेक्शन जाते सवार अधिकार रे बुझ थे जी बुझ कम बारान তো আপনাদের গতিটার আমি একটা দুর্বল সেটা উল্লেখ করে আমরা হাদিসটা পেশ করি সেটা হলো এই যে আপনারা যেভাবে নির্বাচন পদ্ধতি দেখছেন তাতে তো আমরা মনে করছি যে আপনাদের এলাকার সবচেয়ে উচ্চশিক্ষিত জ্ঞানী মানুষ বিশ্ব থেকে যদি পড়ে আসে আর সে যদি ভদ্র হয় আর সে যদি ভোটে দাঁড়ায় নির্বাচনে দাঁড়ায় আর আরেকজন যদি আপনাদের দেশে ম্যাথর বা মুচি দাঁড়ায় ওই ব্যক্তি যদি পাই দুই ভোট আর এই ম্যাথর বা মোচি যদি তিন হাজার ভোট পায়। তাহলে নির্দিধাই এ নীতিতে মোচি বা ম্যাথরি কি হবে খালিফা হবে ইসলাম এরকম নীতিকে কখনো মেনে নিতে পারে না ইসলাম ওইরকম মানুষকেই খালিফা দেখতে চায় যার বিবেক সুন্দর কোরআন হাদিসের জ্ঞান আছে পরামর্শ করতে পারে এরকম দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওমর রাজিয়াল্লাহ তালা আনহ হজরের সলাতেের এমামতি করছিলেন জনৈক গোলাম ফজরের সলাতের সমাতে গিয়ে ওমর রাজি আল্লাহর পেট বরাবর ছুরির কয়েকটা আঘাত মেরে ও পালিয়ে যাচ্ছিল এরপর আরও কয়েকজন সাহাবিক অবশ্য আঘাত করেছিল তারপর তো শব্দ বন্ধ হয়ে গেল অন্য একজন সাহাবী আব্দুর রহমান আও তাড়াতাড়ি সলাদ শেষ করলেন এই অবস্থায় ফজরের সলাদ হয়ে গেল এখন মানুষ তো বুঝতে পারল যে উমার রাজি আল্লাহালন আর দুনিয়াতে বাঁচবে না এরকম একটা পরিবেশ চলে এসেছে ওমার রাজিয়াল পরিস্থিতি বেশ কয়েকটা তিনি কথা বলেছিলেন একটা নির্বাচনের কথা বলেছিলেন আর একটা তার কবর কথা বলেছিলেন নির্বাচনের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে আব্দুল অমুক অমুক অমুক ছয়জন ব্যক্তি ছয়জন ব্যক্তির নাম বোখারি মুসলিমের হাদিসে উল্লেখ হয়েছে ছয়জন ব্যক্তি তোমরা বসে ছয় জনের তিন তিনজনের উপরে সমর্পণ করবে তারপরে তিনজনের दु जन आकजन समर्पण करबर विषय रजी अल्लाह तला बोल आनहा के बोलो जहां बह बोल समय यहनेमर बो। रजील्लाह तलावाचन पद्धति पेश करल छक्ति बसे খালিফা নির্বাচন করবে সে হাদিসটি বোখারি মুসলিমে রয়েছে যেটা আপনারা বলেন এই পদ্ধতিকে হতে পারে নিশ্চিত ইসলামের নীতি যেটা বক্তব্যের জন্য ধন্যবাদ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুরা গঠন করে দিয়ে গেলেন সামান্য সময়ের পরে আপনাদের সঙ্গে আবারও আমরা এই নিয়মিত আলোচনা নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 मंगलवार रे न सकाल आठ टेल नी मुहम्मद सल्लमुक्त अबूराज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 जहांान नाम विवरण अध्याय हादिस संख्या छ हजार सातश पी হলে কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে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 सुप्रिय दर्शक श्रोता बिरतर पर सामने आलोचनार धारा फिर आसल जरा साथी छा कथा अपन सामने आलोकपात करते चेलमता चे राष्ट्रव्यवस्थार जो क्रमधाराटा आस्ते आस्ते रेसूल सल्ला सल्लमर ने पर नेतृत्व निवाचन प्रक्रिया देखते पाई जेम भाव इसलमी राष्ट्रव्यवस्था बसि बेसि एल का जुड़े परूपभवे नेतृत्व पलाबदल हो सूतरा सिस्टेमगुल कमन छो से आलोके आपर सामने यही বর্তমান তার মৃত্যুকালে যে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা বলে দিয়েছিলেন এই ব্যবস্থাটা উনি আলোচনা করেছেন তার আগে আমি এই ব্যবস্থায় আসব ফিরে তার আগে আবু বকর রাজি আল্লাহ অমরকে কীভাবে নির্বাচন করেছিলেন অমরের নির্বাচনটা আমাদের যদি একটু জানা দরকার জেনে তাহলে ভালো হবে সিরিয়ালটাও ঠিক থাকবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যেভাবে আবু বকরকে নির্বাচন করেছিলেন উনি কিন্তু বুঝে গেছিলেন আবু বকর নিজেও বুঝতেন যে এটা আল্লাহ রসুলের নির্বাচন এই জন্য উনি কিন্তু এটা থেকে এড়ানোর চিন্তাভাবনা করতেন এটাই আয়েশা জানতেন যে আব্বা আসলে এটা চায় না এটা জানতেন দেখেই আর কি এটা উনি আগেই যখনই এই কথা শুনেছেন তখনই উনি বলে দিয়েছিলেন তো আবু বকর রাজি আল্লাহন অলরেডি রসুল সাল্লাহ আলি আয়সাল্লাম তাকে যে পরবর্তী নেতা মানছেন এটা উনি বিশ্বাস করেছিলেন এই কারণেই রসুল সাল্লাহ আলি আসলামের তাকে নির্বাচনের ক্ষেত্রে যেই নীতিটা ছিল এই নীতির বলে অনেকভাবে যেমন ছিল আবু বকর ঠিক এমনিভাবে নির্বাচন করেছিলেন বরং বেদায় নেহার মধ্যে এরকম একটা কথা আছে আবু বকর কিন্তু মৃত্যুর পূর্বে অসুস্থ ছিলেন এবং ঠিক রসুল যেভাবে হুঁসে বেহুসে থাকতেন এরকম আবাবক রোজন এরকম অবস্থাটা ছিল তবে তিনি সুস্থ অবস্থায় মাঝে মাঝে কিছু কিছু মানে তার মত ব্যক্ত করতেন বিচ্ছিন্নভাবে কাউকে কাউকে তার মনোভাব বলতেন যে পরবর্তী খালিফা অমর অমর খত্তবকে এমনকি একদিন এক ব্যক্তির সামনে কিছুটা মনোভাব ব্যক্ত করাতে লোক খেপে গেছিলো যেটা বেদায় নেহার মধ্যে আসছে তখন যাই হোক বলছিল যে আপনি অমর অনুর খতকে পরবর্তী খালিফা ও তো মেরেপিটে সবকে শেষ করে দেবে যে রাগী মানুষ তো যাই হোক দেখা গেল যে মৃত্যুর সময় তিনি ওসমান রজিউলকে ডাকালেন ওসমান রাজি আলো বলছে যে আমার পরবর্তী থেকে খালিফা হবে আমি এটা লিখে দিই ওসমান লেখক রজিউল্লাহ আনহ লিখতেছেন এবং এক যে আমি সংক্ষেপ করছি ঘটনাটা তো তারপরে বলেছেন যে আমি আমার পরবর্তীতে খেলাফতের দায়িত্ব দিয়ে গেলাম উমুক নামটা বলার আগে বেহস সবাই এখন একটা জল্পনা কল্পনার মধ্যে পড়ে গেছে কার নাম বলতো ওসমান অমার সাদ বিন আবি অক্কাস আব্দুর রহমান বিন আউফ কার নাম বলতো সবাই এরকম জল্পনা কল্পনা যারা হয়তো কিছুটা তার মনোভাব জানতো তারা মনে করতেছে কিন্তু উনি এই অবস্থায় তারা সবাই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে উম্মদ কিন্তু বিরাট তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার মনে করতো আগের খেলিফা যদি খেলিফা নির্বাচন করে যায় তাহলে ঝামেলাই মুক্ত অলহ একবার মানে কিভাবে একজন নেতাকে জীবিত অবস্থায় মানা এবং মরার পরও মানা সংশয় ঝামেলা মুক্ত একটা নির্বাচন তারা মনে করত তো তারপরে হুঁশ ফেরত এসে বলছে যে এই কতদূর লেখা হয়েছে খিলাফাতা বাদি। অমর আবনুর খত্তা আমার পরে আমি খেলাফতের দায়িত্ব দিয়ে গেলাম অমর আবনুর খত্তা রাজ আলহামদুলিল্লাহ কোনো বাক্য ব্যয় ছাড়া সবাই মানে শান্তিপূর্ণভাবে মানে একটা টেনশন থেকে বেঁচে গেল একটা আমাদের বর্তমান যুগে দেখেন না একটা নির্বাচন করতে যে নির্বাচন নিয়ে কত সময় হাজার হাজার লোক মারা যায় কত মিটিং মিসিং হয় নাউজুবিল্লা কিন্তু দেখেন এই যে আমানতের উপরে যদি কায়েম হয় এবং নেতৃত্ব যদি দিনদার হয় হালেস মুখলেস হয় তাহলে কত আরামদায়ক এবং আরেকটা এখানে কিন্তু যুক্তিসঙ্গত ব্যাপার আছে যে এই অভিজ্ঞতা শত শত হাজার হাজার লাখ লাখ নাগরিকের মধ্যে কারই নাই একমাত্র এক ব্যক্তির আছে খালিফা হিসেবে কে খালিফার যোগ্য এই অভিজ্ঞতা দিয়ে নির্বাচন করার মতো আর কোনো ব্যক্তি না একমাত্র দীর্ঘ সময় এটা জানেন এই কাজের অভিজ্ঞতাকে যার ইমান দারিতা এবং আমানত আছে তার মাধ্যমে একক ব্যক্তির মাধ্যমে যদি কোন নেতা নির্বাচিত খালিফা নির্বাচিত হয়ে যায় এর চেয়ে আরামদায়ক এবং এর বিশ্বস্ত নেতা এবং ফলপ্রসূ পদ্ধতি আর নাই পৃথিবীর কারণ এটাই হল নববতী পদ্ধতি এবং এটাই হল প্রথম খালিফা আবু ফখর রদি আল্লাহন পদ্ধতি এজন্যই কিন্তু অমর অমরুল খাতাব বলেছিলেন অমর অমরুল খাতাব যখন মৃত্যুসজায় সবাই খেলতেছে। তোমার বাপ নাম বলে দিয়ে যাক এটাই চাইছিল আগে দেখছেন সাহবাই কীরাম কিভাবে অভ্যস্ত হয়ে গেছে এই আরামদায়ক পদ্ধতিতে অভ্যস্ত হয়ে যে, তোমার বাপকে বলো নাম বলে দেখ কিন্তু উনি কি বলেছেন আমি কি তোমাদের দায়ী বহন করব জীবিত অবস্থায় তোমাদের বোঝা টানলাম আর মরার পরও আমি বসা টানবো এটা হইতে পারে না দেখছেন উল্টাটা উন্মত কেমন যে আমরা নেতা মানবো জীবিত অবস্থায় মরার পরও তাকে নেতা মানবো আর নেতার কি মন আমি তোমাদের বোঝা টানলাম জীবিত অবস্থায় কিন্তু একজনই ছিল ফলাফলে একজনই ছিল ফলাফল কিন্তু রেজাল্ট একজন নির্বাচন হয়েছে একজন আব্দুর রহমান বিন আউফ ওই যে বললেন তিনজন তিনজনকে দায়িত্ব দেবে তারপরে দুইজন আবার আরেকজন ওসমানকে নিয়ে কিছু কথা বল নির্জন হলেন বলছে দেখেন আলী রাজি আল্লাহ রসুলের চাচাত ভাই আবার ছোট মেয়ের জামাই তার অনেক গুণাবলী বর্ণনা করে বলছে তাকে যদি খালিফা বানানো হয় আপনার আপত্তি আছে বলছে নাই কোনো আপত্তি নেই আবাহ একবার তারপরে ওনার কাছ থেকে এই সম্মতি নেওয়ার পর আলী আলীরকে নিয়ে তিনি আবার নির্জন হলেন যে দেখেন ওসমান তার কত ফজিলত এই ফজিলতগুলো এক এক করে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে যদি ওসমানকে খালিফা বানানো আপনার কোনো আপত্তি আছে নাই একজন দিয়ে কখনো পাওয়া যায়নি বুঝেছেন খালি পাওয়া যায় লাশ পাওয়া যায় আর কি খুন খারাপ পাওয়া যায় আর অশান্তি পাওয়া যায় এছাড়া ধ্বংস পয়সা ধ্বংস কোটি টাকা যেভাবে এখানে কারো কারো এমন প্রশ্ন যখন ছাত্রদেরকে পড়াই তারা কি করে এই প্রশ্ন সাধারণ মানুষেরও থাকতে পারে সেটা হচ্ছে জানে রসুল সাল্লাহ আলিয়াল্লাম রদি তনু সম্পর্কে একটা চমৎকার অমরই হতো তাহলে আবু বকরই হতো আমার জীবদ্ধভাবে আলোচনা খান সমন্বিত দর্শক মন্ডলী আমরা যে করি না আমরা এবং নির্বাচন পদ্ধতি এটাই আপনারা চূড়ান্ত ভাবে বিশ্বাস করুন না মেনে নিলে ক্ষতিগ্রস্ত হবেন এটাই চূড়ান্ত প্রমাণিত হয় আমরা যে সন্নাভিত্তিক আলোচনা আপনাদের সামনে করছিলাম যে আমাদের একিদা বিশ্বাসটা সুসংহত করতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলীহসাল্লামের সন্ন্যার প্রতি আর দেখুন সাহাবাহিক রাম কীভাবে তাদের সুসংহত সন্ন্যার প্রতি যে ভালোবাসা তার মাধ্যমে তারা মেনে নিয়েছিলেন নাবীজের সিদ্ধান্ত সুতরাং আসুন আমরা আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে আমরা রসুল করিম সাল্লিহসাল্লামের রেখে যাওয়া সুন্নাকে আঁকড়ে ধরি এবং আমরা সংশয়মুক্তভাবে এই উপরে আমাদের আকিদাকে সুসংহত করার মাধ্যমে এহকাল এবং পরকালের মুক্তি হাসিল করতে সচেষ্ট হই মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালাম আলাইকুম আল্লাহ। ইহ মোহাম্মদ রসুল্লাহ মুহমদন রসুল্লাহ রাজামালাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মদানী আর দেখছে পিস বাংলা